ছল ছল নদীর বুকে ঢেউ খেলে যায় পীরম গগন বুকে পাখির মুখে শুনি অল্লা তলার নাম ছোলত ছলত ঢেউ খেলে যায় পীরম গগন বুকে পাখির মুখে শুনি এল্ল তালরনাম ছোলত চলত নদীর বুকে ঢেউ খেলে যায় পীরম গগন বুকে পাখির মুখে শুনি অ্যাল্লা নাম তিনি বালিক তিনি খালি তিনি রহিম তিনি রহমান তিনি মালিক তিনি খারী তিনি রহিম তিনি রহমান তিনি খালি তিনি রহিম তিনি রহমান ছোলাত ছোলত নদীর বুকে ঢেউ খেলে যায় বীরম গগন বুকে পাখির মুখে শুনি আল্লাহ তালার নাম ছোলত ছলত নদীর বুকে ঢেউ খেলে যায় বীরাম গগন বুকে পাখির মুখে শুনি আল্লাহ তালার নাম ও জলে সন্ধ্যা হলে চন্দ্র ছড়ায় আলো তার পরে যায় আধার রাতের কালো ও জোনক চলে সন্ধ্যা হলে চন্দ্র ছড়া আলো তার কেটে যায় আধারে রাতের কালো ও জোনাক চলে সন্ধ্যা হলে চন্দ্র ছড়ায় আলো তারপর সে কেটে যায় আধারে রাতের কালো পিউ পাপি আসুর তুলিয়া পিউ পাপি আসুর তুলিয়া गाय ज मोहान प्रभुर गान प्रभुर गान छोलत छोलत नदीर बुके झेउ खेले जायोरम गगन बुके सुनी अल्लाह तलरनाम छोलत छोलत नदीर बुके झेव खेले जायो बीरम गगन बुके पाखिर मुखी सुनी अल्ला तलरनाम तीन मालिक तीनी खाली तीनी रहीम तीनी रहुमा tini ni wali tini khali tini rohi tini rohom cholat cholat nodir buke dheu khele jay obiram প্রভুর নামে তসবি পড়ে এই ধরণীর সব কিছু নিচু প্রভুর নামে পড়ে এই হুকন সেভুর নামে দমে তাকি হুক্ন সে উঁচু নিচু পাহাড় চিরে ঝরনা ঝরে পাহাড় চিরে ঝরনা ঝরে পাহাড় চিরে ঝরনা না ঝরে গায় শানহার শান ছারামত ছোল নদীর নাম তিনি মালিক তিনি রহমান তিনি মালিক তিনি খালি তিনি রু তিনি রহমান ছোলত ছোলত নদীর গগন বুকে পাখির মুখে শুনি আল্লাহ তালার নাম চলত চলত নদীর বুকে ঝৌ খেলে যায় অবিরম গগন বুকে পাখির মুখে শুনি আল্লাহ তালার নাম তিনি মালিক তিনি খালি তিনি রহিম তিনি রহমান ছলাতে ছলাতে নদীর বুকে ঢেউ খেলে যায় অবীর কগন বুকে পাখির মুখে শুনি অল্লা তালার নাম ছলাতে ছলাতে নদীর বুকে ঢেউ খেলে যায় অবীরম কগন বুকে পাখির মুখে শুনি অল্লা তালার নাম ছলাতে ছলাতে নদীর বুকে ঢেউ খেলে যায় অবিরম কগন বুকে পাখির মুখে শুনি অল্লা তালার নাম গগন বুকে পাখির মুখে শুনি শুনি অল্লা তলর নাম কগুন বুকে পাখির মুখে শুনি অল্লা তলর নাম কগুন বুকে পাখির মুখে শুনি অল্লা তলর নাম।